আসসালামু আলাইকুম রহমতুল্লাহিদুল শ্রুতাবেরা এখানে যে আমরা দাঁড়িয়ে আছি এটি সেই ঐতিহাসিক বদরের ময়দান ইসলামের ইতিহাসের প্রথম যে জিহাদ এবং ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার যে জিহাদ সেই জিহাদের এই পদরে ময়দান এটিকে সুহদায় পদর যে চোদ্দ জন সাহাবি ওনাদের খবর আর এখানে তো মেমপ্ল্যাকটা দেখতে পাচ্ছেন এখানে চোদ্দজন সাহাবি শহীদ তাদের নাম লেখা আছে ওমায় ইবিন আলি আকাশ রাধি রত্রানু সপান ইবনী ওহাদ রাধি উতরানু শহীদ নাম এখানে লেখা আছে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন একটা লাল হাম্মামের মফল আম্মাম ছিল আগে এখানে একটা কূপ ছিল এই কূপের মধ্যে আবু জেহেদ সহ যে সত্তর জন কুপবার মুসিদ মারা গিয়েছে এই সয়তানকে এখানে এই কূপের মধ্যে করা হয়েছে সেখানে আগে হাম্মাম ছিল এখন হাম্মামটি আজ এখানে কার্যক্রম নেই আর এই পাশে চোদ্দ জন চাহির কবর সুহাদায় বদর তো সম্মানিত ভাইরা এই বদরের ময়দানে ইসলামের প্রথম বিজয় সূচিত হয় এখানে ওইটা লেখা আছে আল্লাহ হাসি তারা বলছেন যে তোমরা তোমাদেরকে আল্লাহাক বদরে বিজয় দান করেছিলেন অথচ তোমরা ছিল দুর্বল আল্লাহ পেরেস্তারা নাজির হয়েছিল এই ময়দানে আল্লাহাক পেরস্তান করে সাহায্য করেছিলেন মুমিনদের মাত্র নবিসের নেতৃত্বে তিনশো তেরো জন সাহাবি আর কুপবারদের এক হাজার সসজ্জিত সজ্জিত সহীদ এই পদরের ময়দানে এসেছিল ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য আল্লাহ রব্বল আলমিন এখানে তিনশো জন বদরী সাহাবিকে আল্লাহ কবল করেছিলেন এবং নবিসুল ইসলামের নেতৃত্বে আল্লাহ নেতৃত্বদান করেছিলেন সম্মানিত ভাইয়েরা এই বদরে মানুষ ছেড়ে খুব হতে পারে কিন্তু পুলিশ চিকিৎসা শিক্ষণ অবস্থান করতে যায় না হলে সে বাজার এখান থেকে প্রস্থান করে চলে যেতে হয় তো আমরা বদরকে কেমন পর্যন্ত আমরা স্মরণ করব বদর আমাদের মুসলিম মার ইতিহাস বদর আমাদের